বক্তা এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ করবেন হাজার উদ্দিনা জামাল উদ্দিন সাহেব ونعوذ بالله من شرور أنفسنا ومن سجيات أعمالنا من يهدي الله فلا مضلله ومن يظلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد ان محمد سجدانا وحبيبا لنا وشفيعنا واولانا ومولانا محمدا العبد ورسوله اللهم صل على سيدنا محمد وعلى ال محمد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 إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ع الكِتَابُ لا رَبَ فيِيهِ خذَل للِمُتَّقين الذين يُغْمونَ بالِالغَبِ وَيقمونَ الصَّلا وَيوقمونَ الصَّلاَ وََمِما والذين يؤمنون بما انزل اليك وما انزل وما انزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله مولانا العلي العظيم معزز سلام اكرم এবং আমার মুরব্বিয়ানি মাহফিল মুবারক জলসা আল্লাপাক আমাদেরকে পর্যন্ত সুস্থ রাখি দুনিয়া বিকাশ থেকে মুক্ত রাখি বিশেষ করে গুনার কাম খারাপ কাম থেকে আল্লাপাক আমাদেরকে দূরে রাখি مہربانی کرفکان سے سب دربارے ما دربارے اترستل کالیماتے ساتھ اللہ تازار حبیب رسول اکرم شفی آزم سروارد آلم حبیب کبریا اشرفل سد ال مرسلین شفی اول مزنےبین رحمت اللہ ইমাম উ নাবি গিন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওসাল্লামের দরবারে সালামের হাদিয়া আমরা পেশ করি কোরআন শরীফের প্রথম দিগের সুরা সুরাতুল বাকারাতে কারিমা তেলাবাদ করেছি ইনশাআল্লাহ তাহলে সেখান থেকে কথা শুরু করা হইতেছে এই সুরাকে বলা হয় সুরাতুল বাকারা এখানে শব্দ আছে মদনী সুরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা করার পর মদিনা শরীফ সুরা নাজল হচ্ছে মদনী সুরার মধ্যে বেশিরভাগ থাকে বিধি বিধান আহ কাম আদেশ নিষেধ নামাজ কালাম পর্দা পুশিদা রোজা হদ জকাত এই সম্বন্ধে আলোচনা থাকে আর বিশেষ করে তিনটা বিষয় তহিদ রসালত আখরত আল্লাপাক এক এবং একক ওনার নাই মা নাই ছেলে নাই মেয়ে নাই বিবি নাই আলোচনা থাকে মক্কী সুরাত এবং আমাদের নবী যে বরফক নবীদের নবুগোল সম্বন্ধে আলোচনা থাকে এবং পরকাল হিসাব এই সম্বন্ধে আলোচনা থাকে মক্কি সুরা সুরা শব্দের মানি হলো দেওয়াল দেওয়াল যেমন বাউন্ডারি জায়গারে গেরাও করে সুরা কিছু আয়াতকে গেরাও করে এই সুরার আয়াত হলো দুশো ছিয়াশিটা রোগ হল চল্লিশটা খুব গুরুত্বপূর্ণের সবসাইতে লম্বা সুরা সুরা তুলো বাকারা। বেশি লম্বা লম্বা হওয়ার কারণ হলো যত আহাকান যত বিধিবিধান যত আইন কানুন আল্লাহাক আমাদেরকে দিলেন সব টোকন নিয়ে আল্লাহব আলোচনা করেছেন এই সুরাতে আয়াতুল যেখানে আমরা লেনদেন বাকি করি আমরা বহু সময় টাকা নগদ দিই ধান বাকি থাকে চাউল বাকি থাকে দুই মাস পরে তিন মাস পরে এটাকে বলা হয় বাকি লেনদেন এই সম্বন্ধে যে আয়াত কিভাবে আমরা করব বাকি খুব লম্বা আয়াত একটা একটা শব্দ একটা আয়াতিরি পদ্মা একটা শব্দ একটা আয়াত এবং সংসারে লম্বা আয়াত লম্বা শব্দ হলো লেখা আর সবসাইতে সর্বশেষ সুরা হলো সুরাত না ওটা তো লেখা হিসাবে শেষ সুরাত شبسته потом آيات اقرى بسم ربك الذي خلق پس تاية شبسته потом سورنا پس تاية مالتوى پس تاية اقرى بسم ربك الذي خلق خلق الانسان من علاق اقرأ وربك الأكرم الذي علم بي القلم علم الانسان معلم يعلم شبسته потом آيات সর্বশেষ আয়াত এটা বলা হয় অধিকাংশ আমরা শুনি আলিয়া ভুল কথা সর্বশেষ আয়াত যে আয়াত নাজল হওয়ার পর আমাদের নবুল ইসলাম দুনিয়াতে মাত্র এক সপ্তাহ ছিলেন মাত্র এক সপ্তাহ অথবা একুশ দিন ওই আয়াত নাজল হওয়ার পর আর কোন আয়াত নাজল হয় নাই وَاَيَاتُهُ وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ يُوَفِّي كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ এটা হলো সর্বশেষ আয়াত এই আয়াত নাযিল হওয়ার পর আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি মাত্র এক সপ্তাহ ছিলেন ওনার আশক ছিল সেই এই সর্বশেষ ইটা হলো সর্বশেষ আয়াত যত তফসিলি কিতাব দুনিয়াতে আছে যত হাদিস শরীফ দুনিয়াতে সবার একম এক রায় সর্বশেষ আয়াত হলো আলিয়াউ মানুম ইটা নাজল হওয়ার পরও আমাদের নবুল দুনিয়াতে ছিলেন বিরানব্বই দিন কদিন এই বিরানব্বই দিনে বহু আয়াত নাজল হয়েছে সর্বশেষ আয়াত নয় ছাতা ধরিটা পরে মধ্যে না হাসে ওই ব্যক্তির মাথার উপর ছাতা হয়ে যাবে ছাতা হবে সুরাতুল বাকারা আর সুরা আল এম রাম এবং হাদিস আছে সুরে বাঁকা যিনি তেলা করবেন এরা জাদু করে মানুষকে ক্ষতি করার জন্য এরা হলো কাফের এবং আসে যে গড়ে এই সুরাতুর বাঁকাড়া পড়া হয় তিন দিন পর্যন্ত ওই গড়ে কোন শয়তান আসতে পারবে না দিন তিন এবং সুরে বাঁকা এত গুরুত্বপূর্ণ সুরা আমাদের নবুল ইসলাম বলছেন যিনি সুরে বাঁকাড়া জানেন বুঝেন উনি খুশকিসমত আমল করেন তাদের সুরে বাঁকাড়া পড়তে পারে না জানে জানেনা উনি বদকিসমত এবং সুরের বাকারাতে এক হাজার আল্লাপের আদেশ আছে এক হাজার নিষেধ আছে এক হাজার আল্লাপ কাটছেন এবং সুরে বাকারাতে শরীফ আছে আমাদের নবুল ইসলাম একদিন হজরত আবদুল্লাহ কে উনি বয়সে ওনাকে নেতা বানাইলেন বুড়া বুড়া কিছু মানুষ ওই দলের মধ্যে আছে ওদেরকে নেতা বানান নাই তখন প্রশ্ন জাগে ছোট ছেলেকে নেতা কেন বানাইলো। তখন নবিলাম বলছেন এই ব্যক্তি ব্যক্তির বাকারা জানে তোমরা তো সুরাই বাকারা জানো না এই জন্য আমি একে নেতা বানাইলাম তাই বোঝা গেলো নেতা হইতে হবে এলিমাল্লাহ দিন ধর্ম যারা বুঝে কেমতের আগে নেতা হবে জাহেলেরা এবং যখন অনুপযুক্ত ব্যক্তি নেতা হবে তোমরা কেমতের অপেক্ষা থাকো এবং সুরে বাড়া যেদিন নাজেল হয়েছে बारो बस कबरे बारो बस बारो बचर लगजे इलोक बुजते सुनते हम करते इतना सहकारे बारो बच लगे सुरे बोर्ट जब खबईपालाफिक दीर्ट जब कर खाव मेट्रिक पास तो सामल कुमार सेलो कर আগে আউজ্লা বিসমিল্লা সুনজুবিল্লা কোরআন শরীফের আয়াত নয় কিন্তু বিসমিল্লাহানব্রাহিম কোরআন শরীফের আয়াত আলি ফিলাহ আল্লাহ এরাদা কি উদ্দেশ্য এটা পৃথিবীতে কেউ জানে না তাইলে আল্লাহ পাক নাচেল করলেন কেন বন্দাকে পরীক্ষা করতেছে যে বন্দা বন্ধী না বিশ্বাস করে কিনা আমরা আল্লাহ কে বলি আল্লাহ পাক আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি পরীক্ষা এবং পারে আমরা যে গৌরব আই বড় বক্তা বড় জ্ঞানী আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম প্রথম আমাদেরকে আমরা যে অদম অহংকার করার কোনো কিছু নেই আল্লাহ পাক দেখা দিলেন তুমি যে বেশি জ্ঞানী দাবি করো তো আমার কোরআন শরীফের পৃথিবীর কোন আলে অতীত গৌরব করার কোনো কিছু নেই কোন গৌরবের কোনো কিছু নেই আমরা কি জানি অতীত ভুলই যাই বর্তমানে ভুল করি ভবিষ্যৎ জানি না এত গৌরব কিছু হয়েছে অতি কাছে দেখি না অতি দূরে দেখি না মাথার উপর কি আছে দেখি না ছেলে মেলে কজন বোধ ব্যক্তি আছে আট তো তুই বলি যা কচ আটজন ক না না নজন নজন আবার জিজ্ঞাসা করলেন আপনার ছেলের নাম কি নামক করতে হয় ইয়াদ করি করি কথা ঠিক নেই গৌরবের কিছু আছে মশার বয়েল না পেশাবের মতাইজ গোবের মহতাইজ খানার মহতাইজ পানির মহতাজ মহতাইজ গৌরবের কিছু আছে তারপরও গৌরব দেখা কপাল খারাপ যে বিল্ডিং নেই কহজুরা উড়ে মানুষ আহারে মানুষ কহজুর বালা বালা বগাও তো বর্তে কর্তমা বগা হাসার কথা না চিন্তা করার কথা আসার কথা কিছু আমি তো আসি নাই এগিয়ে তো শেষ দিছে এগুলো তো করি দিল তো দু জমিন তো জমিনেরও আছে নাকিদেরও আছে হিন্দুর কাছে বলছেন ও মানুষেরা তোমরা ফকির মিসকিন কাঙ্গাল একমাত্র ধনী আমি আল্লাহ অন্ধকারে আলো লাগে শীতকালে কম্বল লাগে আর গরম করে ঠান্ডার দরকার প্রতি মহত আছে প্রতি সেকেন্ডে মহত আছে আলি ফিলাম এটা ওই কিতাব যে কিতাবের কথা কিতাব আছে সে কিতাবটা এখন আসে গেল শরীফের পাঁচটা প্রসিদ্ধ নাম কিতাব উন কোরআন ফর জিক্রুন কোরআন শরীফের নাম কটা পাঁচটা কিতাব মানি হলো জমা করিয়ে দেওয়া আমার বান্দা বান্দি যাহা দরকার মানে কি কোরআন শব্দ দুইটা অর্থ করলে তা প্রাণ কর্ন মানে হলো মিল তুমি বান্দা বান্দি কি আমি আল্লাহ সাথে মিলেবে এই কোরআনে কোরআনের আইন কানুন সারা। কোরআনের বিধিবিধান ছাড়া পৃথিবীর কোনো কোরআন অর্থ কি পড়া কোরআন মানে কি শব্দ মানে হলো পড়া ইটাই পড়িবে আদেশ আছে আদি শরী আসে ছোট্ট ছোট্ট আইয়া ছোট্ট ছোট্ট সুরা कतो सोबित करा खुरफर सो सुरे मलुक पड़े रात गुब जावार ना दी सुरैमा देना मानें तो मुसी दिन मुसीदा दामी सूरा शरीफ आश्त नामे आएतुल कुरस्क मरणा विदे व्यस्त पाना मारा जावार साथी बस्त যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে শুধু মরেনাবিদে ব্যস্ত পানা মারা যাওয়ার সাথে সাথে ব্যস্ত কেন এই क्षमतार मालिक पृथ्वी सरा पर्वकाले सुश करना आल्ला जीव सबग प्रशंसा कार आल्ला सुरतुलर्वे हादी से आ सकाले सत्तर हजार फेरस्त ग पड़े पूरा रत सत्तरी हजार फेरस्ता गुना मापचा फे गुना मामचात से आयतुल शहदान सुरै ब आखिर आयत এ যে ব্যক্তি পালাব করে আদি সরিবা আছে আল্লাহ তাকে ব্যস্ত দেওয়াটাও আজিব ব্যস্ত দেওয়াটাও আজিব এবং اياته ساعة العزت زي بيكتی پورو بي اللہ پر يوکال پورو قال عزت باردی بي کنو قد زد تک اللہ پر کنو پوری شد کردی بي وقل الحمد لله اللذي لم يتخذ والادا ولم يكن لغو شریک في الملک ولم يكن لغو ولي جم من الظلی وقبره تكبيرا اياته العزت আল্লাফাত দ্বারা পার্থক্য করে দিয়ে তার নাম হলো ফরকান আরেক নাম হলো তানজিল তানজিল মানে হলো উপরে থেকে বারবার নাজল করা কোরআন শিব বছরে নাজল হয়েছে হঠাৎ ন হঠাৎ হইলে আমার মন দায় মুখস্থ করতে পারবে না মিষ্টির পানি উপরের থেকে আসে মাটি ফাঁটি উঠে নাই আল্লাহাক তো মাটি ফাটাই তো উঠাইতে পারতেন বাঙ্গি উঠে দিতে পারতেন এটাকে আল্লাহাকরের থেকে নাজল করছে বৃষ্টির পানির মতো কার মত বৃষ্টির পানি যেমন না হলে সমস্ত পৃথিবী জলি যাবে এক বছর না হলে ঠিক সমস্ত আল্লাহ আব্বা কোরআন শরীফকে তুলনা করছেন বৃষ্টির পানির সাথে বৃষ্টি বৃষ্টির পানি পরিষ্কার পবিত্র কোরআন শরীফও পরিষ্কার পবিত্র আল্লাহ আব্বা করছেন তারপরে বলেন ইন্ড আমার কোরআন ফসলা করে দিবে জান্নাতি কারা জাহান্নামি কারা আমার কোরআন ফসলা করে দিবে তোযুগি কারা বিষ্টি কারা বৃষ্টির পানি না হইলে যেমন জমিন হয়ে যাবে কোরআন শরীফের আমল না হইলে বিশ্বাস না হইলে সেই ব্যক্তি দুযোগে যাইয়া চাই সাই হয়ে যাবে জলি যাবে আরেক নাম করলো জিকির জিকির মানে হলো উপদেশ আল্লাহ করছেন আমার কোরআন সমস্ত মান অব দানবর জন্য নসিহক উপদেশ হলো নসিহক পুরো মানব দানবের জন্য এটা হলো উপদেশ নসিহক এখানে কোন সন্দেহ নাই আমার হবে হিসেব কিতাব হবেই হবে কবর আজাব হবেই হবে জিজ্ঞাসা করব তোমাকে হবেই জান আছে সন্দেহ নাই এখানে কোনো কিছু সন্দেহ নাই আমি আল্লাহ করি না কাপড়দার কে বিষ তো দেবো আমি আল্লাহ পাকওয়াদা খেলাপ করেন না কয় করি না আল্লাহ পাপ বলেন আমি আল্লাহ খেলাপ করি না হিসাব হবে शामी अपब अब रइ आई रईब मानी हलो अस्थिरता हो पर होते चाह हेदायत कर हेदायत दुई अर्थ एक अर्थ पद देखा देवा मकसुदे पोसा देने पद देखा दीबे मकसुदे पोसवें নবীর পদ দেখাইতে পারবেন সাল্লাবকে বসাবেন আল্লাপ হলো হেদায়তেন এই কথা কনা এই কোরানে মালদার বানাই দেওয়ালা বানাই দে এই কথা কনা এ কোরআনে হেদায়ত করে সবসাইতে বড় নেমত কি বলেন তো যে হেদায়তটা আমরা সুরে ফাতে হাতে সবসেতে বড় নেমত কোরআন সবসেতে বড় নেমত ইমান সবসেতে বড় নেমত ইসলাম সবসেতে বড় নেমত নবী না কোনো সবসেতে বড় নেমত শাস্ত শাস্ত্র তো গাদাগোর আছে সবসাইতে বড় নিয়ম হেদায়তায় আর সেখানে আল্লাহ আকবাব যে জিনিসটা চাইতে বলছেন সেটা কি হেদায়ত যেটা কি সোজাপত দেন আমাকে সুন্দরী ডিবি দেন আমাকে স্বাস্থ্য দেন আমাকে সম্পদ দেন আমাকে নাম দেন हादी पाई नबी पाई रसुल ना थे दु जो जा বামপন্থী ইমানদার বৃষ্টি কাফের মোসেক দুযোগী ইমানদার পবিত্র কাফের মোশেক অপবিত্র ইমানদার ইমানদারের বন্ধু হল শয়চান কাপ ইমানদার মারা গেলে আসমান জমিন কান্দে কাফের মোশেক মারা গেলে আসমান জমিন হাসে ইমানদার হলো পাক কাফের মোশেক হলো না পাক ইমানদার হলো পাক কাভের মশেক কি বলেন তো ভাই না নাম কাদার মারা গেলে গোসল করাই দে মারা গেলে সুন্দর কাপড় করাই মারা গেলে আতর লাগাই দেয় মারা গেলে আতল লাগাই দে এবং মারা গেলে কত সুন্দর করি তাকে মাটির নিচে রাখে যেন কোনো খাইতে না পারে আর কাকের মোশেক মারা গেলে তার ছেলে তার সালাম দেওয়া হারাম কাকারের সাথে মুসাফা করা হারাম কাকর কে দেওয়া হারাম কাকার দাবন দেওয়া হারাম কাকর মারা গেলে আতর লাগাই দেওয়া হারাম কাকার মারা গেলে কান্দে লা दार मारा गोसल दस आल्लाइवन सब गुलाखाता इमानदार के गोसल दिलो कत सुंदर कमकुम गरम पानी अथवा सालान दी लग्कार करते हैं आटे के अथवा बड़े गाता दिए परिष्कार करते हैं আল্লাহকে নবীপ করেন্লাহ ইমানদারকে যিনি কুশল দিল আল্লাহ জীবনের গুনা খাটা মাফ করে দিবেন যিনি ইমানদারকে কাফন পরাই দেয় মেয়ে লোকের পাঁচ কাপন পুল তিন কাপন যিনি পরাই দেয় আমি নবী বললাম আল্লাহবাক তাকে জান্নাতের রেশমি কাপড় দিয়ে সাজাইব আল্লাহকে নেন্লাহিমানুন্দু ইস্তাবিনাল জাননা ইমানদারকে যিনি কাপন করাই দেয় আল্লাহ পাক তাকে জাননাতে রেশি কাপড় পরাই দেয় যিনি ইমানদারের জন্য কবর মানাবে কবর কবর ইমানদারের ঘর আদি আল্লাহ পাক্তার জন্য জাননাতে স্বর্ণ শান্তিটি খারাপের সাহিত্য খারাপ আল্লাহ পৃথিবীতে আছে সব খারাপ চাপ কাফের চাপ আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক আবার বলেন সমস্ত সৃষ্টির মধ্যে খারাপ চাপ খারাপ আল্লাপাক আবার বলেন না চিনে না দেখেন না গরু দিলে আস্তে করি সন্ধ্যেবেলা মালিকের পাড়ে চলে যা সকালবেলা সারি দিলে আস্তে করি বিলে চলে যা আবার মালিকের পাড়ির চলে আসে ফুকুর সিনে মালিকের কুঞ্জে সিনে। মালিকের ঘর চিনে গরু খারাপ চিনে কাফের বামপন্থী নাইন হাত পবিত্র হাত আমরা ভালো কাজ করি সালাম কালাম খাওয়া দাওয়া করি আর বাম হাতের পেশাব থাকে না চাপ করি কাফের হলো বামপন্থী কে বলছেন বামপন্থী বললে কোনো ইমানদার মনে কষ্ট আনলে সে কাফের কারণ কোন ইমানদার বামপন্থী হইতে পারে না আর কোন কাফের হইতে হইতেপন্থী সমস্ত মুসলমান দানপন্থী আর সমস্ত কাফের বলেন বামপন্থী আল্লাহ বলছেন আসা ভুল মাসামা ইমানদার দানপন্থী কাফের মশেক বামপন্থী ইমানদার মারা গেলে আসতান জমিন কান্দে কান্দে মহাব্বতের মানুষ মারা গেছে যে আর কাফের মশ মারা গেলে হাসে গেছে গজব গেছে আমার কথা নয় আল্লাহ বলেন ফা পাকি হিমা ও আল্লাহ কোন কাফের মোশেক মারা গেলে আসমান জমিন কামদে না বরণ হাসে ইমানদার মারা গেলে আসমান ইমানদার যত ইমানদার দুনিয়াটা আছে প্রত্যেক ইমানদারের নামে দুইটা দরওয়াজা আছে কোথায় বলেন না কোথায় একটা হলো ইমানের দরওয়াজা এবার দরওয়াজা আমলের একটা হলো রিজিকের দরওয়াজা যখন মারা মারাজা দনো দরওয়াজা কান্দে আল্লাহ একসাথ করেন কল আর প্রত্যেক ইমানদারের নামে দুইটা দরওয়াজা আছে দোনো দরওয়াজাকে আমার পর্যন্ত কান্দে কান্দে এবং এই যে মক্কা শরীফ বায়ুল্লাহ শরীফ আমরা হজে যাই বাই শরীফের যা দাম একজন জামা কাপড় ইস্তারি না হোক বিল্ডিং না থাকুক কিন্তু ইমান আছে কি আছে বলেন না ইমান আছে বায়দুল্লাহ শরীফ যা দাম ওই ব্যক্তির দাম আরো কুটি গুণ বেশি আর দিশা আছে বায়দুল্লাহ শরীফকে সামনে লই বাইতুল্লাহ একশো বিশটা রহমত না জেলায় প্রতিদিন বাইতুল্লাহ রহমত না জেলায় কয়টা কন প্রতিদিন প্রতিদিন এই বাইতুল্লাহ রে এগুলা ক এগুলা কই তারপরে বলে ও বাইতুল্লাহ তোমার সাইডে একজন ইমানদারের দাম আরো কোটি কোটি গুণ বেশি উনি বলেন বাইতুল্লাহ শরীফ তোমার বহু দাম বহু সম্মান বহু ইজ্জত কিন্তু তোমার সাইতে একজন ইমানদারের দাম কোটি কোটি গুণ বেশি বেশ হাঁটতে পারবে স্বাধীনভাবে কাফের মোশাক কে জমিনের মাঝখানে রাস্তার মধ্যখানে হাঁটতে দেওয়া নিষেধা দিতে আছে এত খারাপ জাপড়ের জাত কুত্তর হিন্দুর জাপ এবং কোরআন শরীফের আইয় যত মূর্তি তারা বানাইছে যত মূর্তি তারা বানাবে যত মূর্তি তারা বানাইতেছে কি আর হিন্দুদের পোশাক পড়লে এক ক্রিমটনের ফ্যান পড়লে আমাদের স্কুলে ছেলেরা তিরিং তিরিং নাচে কারণটা কি কেমন কারণটা তোমরা দুযোগী তোমাদের মূর্তি ও দু যোগী মূর্তি যখন দুজনে যাবে তখন বন্ধারি বাড়ি যাবে না কিরে খোদা মনে করে পূজা করছি না যে খোদা না খোদাসহ দুই মালিক না। মারি লেটিনে মারালে কিছু কইতারে না কুচ্তা পেশাব করলেও কিছু কইচারে না তো এই মূর্তির সেলিকা এই মূর্তিকে আমার সেদ্ধা দিলিকা এই মূর্তিকে লাভ মালিক মনে করলিকা কোরআন শরীফের সাথর এদের কোনো কষ্ট হবে না এবং এই দেখা যায় সূর্য চাঁদ আল্লাহ চাঁদ কে দিবে মূর্তি আল্লাহ সূর্যকে দুসে দিবে দুনিয়াতে সূর্য যারা করছে এদেরকে দেখাবে আগুন বাড়ি যাবে তখন তার আফসোস কর বাহিরে খোদা মনে করে পূজা করছিলাম ইয়া খোদা দেখা যাক উদাহা খোদার সময় আমরা দুশ হক বৃহস্পতিকে নিব কোরআন শরীফেরা আছে আল্লাহাকে নেন সূর্য চন্দ্রকে আল্লাহ আল্লাফা কন্ধ কার্বানাই জাহান্ন দিবে আর বেদা তীর দিবে কারণ যে কথা যদি বলি যা আমার কবর কে বুঝার করিস দুজগ দিবে মূর্তির মতো তারা দিবে তারা বলছেন বিম্যান বানাইলো গাঁদা রকেট বানাইলো গাঁদা তারপরে মোবাইল বানাইলো গাঁদা টিভি বানাইল গাঁদা বানাইলো গাঁদা এবং তারা কম্পিউটার বানাইলো গাঁদা কারণ মালিকের সিনে যে মালিকেরে বল না এবং যে মূর্তি লাভ কতির মালিক না তার সামনে মুড়ি দেয় কলা দেয় আচ্ছা সে আইএাস দিয়ে তোর মূর্তি কি ব্যাস ও গাঁদার বাচ্চা গাদা ও বাচ্চা শুয়ার ও দুযোগীর বাচ্চা দুযোগী ও বামপন্তীর বাচ্চা বামভন্থী আরেক কে বলছে বলেন না কোরআন চরিবা আল্লাহ আমার কথা নাম আমার মিথ্যা কোনো আল্লাহ আল্লাহ বলছেন আলা আলা ও দুনিয়ার মানুষ একটা গুরুত্বপূর্ণ কথা শোনো এই দুনিয়াতে সবসাইতে বড় পোকা হলো কাফেরা কারা বলেন না কাফেরা মোমবাতি দে টাকা দেশা দে তো টাকা দিলেই উনি ভিতরে সার কি সাহায় মনে ও কাট দে ইলিশ মাছি ভাত খাইব না আমি যে মশারি দিলাম উনি তো অর্ধেক মালির তলা আছে মালির তলা আছে উপরে মশা তো ভিতরে জানা তো মশারি খেলাই কত বড় বেলম্বরই বিহু লম্বর নম্বর ছাড়া দেখু আচ্ছা যদি হশা যা সে ব্যক্তি মশার থেকে বাইতে হলে জিন্দা ব্যক্তি কি দিতে হয় কথা বলেন মশারি তো জিন্দা ব্যক্তির মশারির মত আস আবার থেকে আবার ছেলে আসা মেয়ে হচ্ছা চাকরি হচ্ছা বিগৎ কিরে সে তো নিজে মশারি সে আর কি কর লাশ লাশ মানে কি লাশ মানে লাশ আজ্ঞা উল্লেখযোগ্য কোন জিনিস নয় বেকার থেকে আউট করে দিতে হয়ত কে দিতে হয় ওদেরকে হেদায়ত দেয় নাই দরকার পুজো করে হেদায়ত দেয় নাই হেদায়ত উনি দিতে হয় হেদায়াবে আমি যাকে হেদায়ত না দিই সে হেদায়ত পাবে না আল্লাপা বলছেন আমার কোরআন এটা হেদায়ত করার জন্য আসে জান্তা দেখা দিবে যারা পর থেকে আল্লা থেকে কেউ আমরা সবাই মোত্তাকি এক মানা হিসাবে সাধারণ অর্থ মোত্তাকিমানি ইমানদার হইয়া শিরিক থেকে বাঁচলো খুবুরি থেকে আমরা সমস্ত আওয়াম পাবলিক মুসলমান আমরা এই হিসাবে মোত্তাকি যারা এমন কোন কাজও করে না আজাবাজে গল্প গুজব সে জিকিরের থেকে বঞ্চিত থাকে গুণাতো করে না সিডিক্ত করে না সে আল্লাহাকের জিকির থেকে বঞ্চিত থাকে না সবসাইতে বড় মত আল্লাহ পাক বলছেন মোত্তাকি যারা হইতে নেতা এদের জন্য বানাইছি এ কথা বলেন নাই আল্লাহ আপা বলছেন বৃহস্ত বানাইছি পরের জন্য সে রিক্সাওয়ালা হোক সে কুলি হোক সে মজদুর হোক ভাষা ভাষা মানুষ হোক আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন নাড় দুহাসসামা ওয়া আতুল আরদ ওহদত লিল মুত্তাকিন আমার বান্দা বান্দি তোমরা প্রতিযোগিতা দিবা দুইটা কামের জন্য প্রতিযোগিতা কথা কাম কয়টা কাম কার আগে কে জান্নাত পাইতে পারো আর কার আগে কে গুনাহ maaf করাইতে এই দুইটা কামের জন্য প্রতিযোগিতা দুনিয়ার জন্য প্রতিযোগিতা দেওয়া হবে না দুনিয়ার জন্য প্রতিযোগিতা দেওয়া হারাম প্রতিযোগিতা দিতে হবে কটা কাম কার আগে কে পাইতে পারো আর কার আগে কে তোমরা গুনামাফ করাইতে পারো না কত বড় সপ্তব ক সাত টাকা জমিনকে পাশাপাশি করলে যত বড় এটা হলো জামনাথের পাশ লম্বা পৃথিবীতে কেউ জানে না কারণ লম্বার কথা নাই নাই। পাশর আছে। বৃহস্ত কত বড় কত পাশ চৌরা ইটা আছে কিন্তু লম্বার বয়ানটা করানো হাদিসে বলেন না নাই নাই এত বিরাট বৃহস্ত ইটা বানাসের কার জন্য বলেন চাই। সুন্দর ঠিকানা আল্লাহ আবার বলেন আমি কার সাথে থাকি আমি আল্লাহ কার সাথে থাকি আল্লাহ বলছেন যারা পরহেজগার এদের সাথে আমি থাকি শরীফ আল্লাহ বলছেন এবং আল্লাহবাক বুঝছেন এই পৃথিবীতে সবসাইতে জ্ঞানী সবসাইতে চালাক সবসাইতে বড় জ্ঞানী হলো পরহেজগারেরা কারা আমরা মনে করি কারে বিদেশে গেছে অল্প দিনে বিল্ডিং করছে আমরা মনে করি খুব সালাকে না খুব সালাক সালে না আল্লাহ তালা বলেন সবসাইতে জ্ঞানী সবসাইতে চালাকলো পরহেজ গারেরা কে বলছেন বলেন তো কে বলছেন বলেন না আল্লাহ আব্বাক বলছেন আল্লাহ আব্বাক বলছেন আল্লাপ বলছেন সবসাইতে জ্ঞানীর প্রমাণ এবং আল্লাহ আরেক জায়গাতে বলছেন সবসাইতে চালাক সবসাইতে বুদ্ধিমান জ্ঞানী কারা যারা উঠতে পড়তে চলতে ফিরতে আল্লাহ পাককে ভুলে না আল্লাহ পাককে ভুলে না নবীকে ভুলে না এরা হল সবসময় বড় জ্ঞানী ডক্টর বড় জ্ঞানই নয় ডাক্তার বড় জ্ঞানই নয় বৈজ্ঞানিক বড় জ্ঞানই নয় কে বলছেন আল্লাপাক বলছেন কুরআন শরীফে আল্লাহ পাক বলেন ইন্না ফিখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতি লিলুল আলবাব আলযিনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ সবচাইতে জ্ঞানী কারা দুইটা কাজ যারা করে জিকির আর দুইটা কাজ যারা করে এরা সবসাইতে চালা কটা কাজ একটা হলো জিকির একটা হলো ফিকির আল্লাহকে স্মরণ করে আর আল্লাহ সৃষ্টিগুলা দেখি ফিকির করে আসমান কেমন হলো একটা খুটিও নাই কেমন কেমনে উঠাইলো আরো দেখেন না এত দূর দর এত এত দূরে যাওয়া দরকার নাই কাছে দেখেন কাছে দেখেন এগুলি এগুলি ক্যাশ চুল ইটাও ক্যাশ চুলের কি চুলের ই সুলে যানোের উপরে পড়বে বন্দা হাঁটতে পারবে না অন্ধ হয়ে যাবে ইটা লম্বা হলে বিশেষ ক্ষতি নেই ইটা লম্বা হলে বিশেষ ক্ষতি নেই একটু উঁচা করি খাবে ইটা লম্বা হলে তো বন্ধা হাঁটতে পারবে না জীবন শেষ কথা বুঝেন না মনে হয় তো এটা লম্বা করলেন না এগুলা লম্বা করেন কে না হেশাবিনে হায় হায় হায় হায় হায় হায় আচ্ছা তারপরে দেখেন শোক দেখেন শোক এমন করে ফিট করছে নাকের মতেন বাড়ি খেলে হাড্ডির উপরে চলে যা শোকে লাগে না কথা বুঝুন না মনে হয় বুঝেন না কথাটা আবার দেখেন এখানে কতগুলো ক্যাচ দিচ্ছে তাতে কোনো ময়লা কাজটা কুড়ে আসতে এখানে হাঁটতে থাকে দেখেন না কথাটা আবার দেখেন কোনো কিছু মশা আসতে চাইলে এগুলো করলো কে একমাক বলে কে করছে তারপরে দেখেন নাক একটা সিদ্ধ দুইটা কিন্তু কান দুইটা কান করলো দুইটা নাক করলো যদি নাক দুইটা হইতো কানের মতো দাঁত শক্ত নক দাঁত শক্ত নকো শক্ত ন আমরা মেশিন দিক কাটতে হয় নীল কাটার দিক বা বেড়ার দাঁত যদি এরকম বড় হইতো তো আমাকে নীল কাটা যায় এটা মাত্রুল দায়িত্ব তার বাড়িতে গেলে বন্ধে আল্লাহ তারিফ করে না এদের জীবনের উপরে হাজার মন পাইখানা এদের জীবনের উপরে হাজারবার টুটু এদের জীবনের উপরে হাজারবার টুটু আফসোস আক্ষেপ হাতের সাম্র সামড়া পায়ের সাম্র সামড়া হাতের সামড়া হলো নরম পায়ের সামড়া শক্ত বন্দা পা দি হাঁটতে হবে ইডে থাকার উপরে নরম হলে বন্দা ব্যথা হবে হাঁটতে পারবে না এই গোসলটা করছেন কে কর না বুকের সামড় সাম্র ফিরের সামড় সামড়া ফিরের সামড়া শক্ত বুকের সামলা নরম পিড়ের সামনা শক্ত না হলে বন্দা রুদ্রে কাম কেমনে করবে আটার বস্তা গমের বস্তা কেমনে নিবে এগুলো করছেন কে বলেন আল্লাহ আল্লাহ করছেন এরা হলো সবসময় জ্ঞানী যারা সৃষ্টিকে নিয়ে চিন্তা করে আল্লাহকে নিয়ে নেয় আর জিকির করে আল্লাহকে নিয়ে চিন্তা করা হারাম ওর বাপকে ওর মাকে ওর কোন জায়গাতে আইলো আল্লাহ কেমন হইলো আল্লাহগিরি কে দিল এগুলি প্রশ্ন করলে আল্লাহ আল্লাহাক অসীম আমরা সসীম আল্লাফা স্থির আমরা অস্থির আল্লাহ আস্থায়ী আমরা অস্থায় আল্লাহ পাক স্বাধীন আমরা অদীন আল্লাহাক সিরস্থায়ী আল্লাহাক সিরঞ্জীব আমরা শুধু জীব আমরা বলেন না শুধু জীব শুধু জীব আমাদের বাপ লাগে মা লাগে লাগে মেয়ে লাগে বউ লাগে আল্লাহ লাগে না আল্লাহ দেয়ার ইস নোট দু কোপাল খারাপ যে দুই নম্বর যে ইবলির যে শৈতান কথা বুঝুন না কথাটা আদি আল্লাহ আসে আল্লাহ পাকের নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله فإنكم لا تقديروا قدر أمر سشتكيني يسنتكرو أمي سشتكيني يسنتكرونا تم راكو ندين كل كنار بايداما داري وارتا كشتي في رشد غزر كي بايدانا شد دوختي دار كنار এখানে নৌকা জিনিস আলো হবে নৌকার পাওয়া যাবে না মালিক সহ শেষ তপ্ত দুটার কাজ করলে তারা জ্ঞানী রা বলেন না যে ব্যক্তি সৃষ্টিকে নিয়ে চিন্তা করে যে ব্যক্তি সৃষ্টিকে নিয়ে চিন্তা করে এক সেকেন্ড আধা সেকেন্ড এক ঘন্টা আধা ঘন্টা বছর নফল অ্যাপাত করলে যে সোহাব তার সাথে কুটি গুণ বেশি আল্লাহ করেন করলে যে সবাব সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে তার সাইতে কোটি গুণ বেশি সবাব গাভি গরু হাইরে দূরে যাওয়া লাগে কাছে একদম কাছে আমাদের গরু আদালে গাভী গরু থাকে দুধ হলো সাদা আর গোবর গোবর হইলো দুর্গন্ধ রক্ত হইল লাল গোবরের দ্বারা দুর্গন্ধ হলো না রক্তা লালও হলো না সাদা দুধ খাবাইলেন কে সে আল্লাহাকে তারিখ করতে রাজি নে আল্লাহ গন্ধ বেশি দূরে যাওয়া লাগবে না তো গাভী গরুর দুধ দেখলে আমার মতো মাওলা কে চিনতে সহজ আল্লাপাকে কথাটা বলছেন গাভী গোরু দুধের কথা ক্রয়সের মধ্যে আসে আল্লাহ বলছেন আল্লাহ তালা বলেন সাদা দুল দুর্গন্ধ হলো না লালো হইল না যিনি খাওয়াইলেন ইনি আমি আল্লাহ বাড়ির গিদে লোহা দিলে লোয়া জাঙ্গার ধরে কিন্তু আমের বোরাকে জাঙ্গারে ধরে না তালের বোরাকে জাঙ্গারে ধরে না য়ে য়ে কে কুছে কোরআন শরীফ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ফসল কি তুমি উঠাও ना कि हमें आल्लाक उठाई आपते आल्लाक तुम उठाओ तुम्हें उठाओ जिकिरे करते फिकेत जिकिरे करते फिकेको समय पाइले अपनी गोपने अपनी एका एका सा होक दिन हक अपनी जिकिर करबें जिकिर अर्थ हलो जिकिर अर्थ हलो सरण जेको अबादत दीता एक जिकिर এবং যেখানে যে দোয়াটা আছে ওই দোয়াটা করা একটা আর কিছুক্ষণ পরে মোহাম্মুর রসুল যে ব্যক্তি সত্তর বার এভাবে করবে দুজক থেকে নামকাটা जेहर सब पा जे व्यक्ति जिकिर करे हजार हजार टाक सत्कार सब पा जे व्यक्ति जिकिर करनाफिक नाम काटा जाए मुनाफे जिकिर करे ना मुनाफे जिकिर करें মনা ফেকেরা জিকির করে না আর মনাফেকেরা নামাজ মনোযোগ সহকারে পড়ে না মনাফেকেরা জিকির করে না আর মনা ফেকেরা মনোযোগ সহকারে নামাজ পড়ে না আমাদের সুরজ যখন না জন্মছে আম্মাজন আয়সা বলেন জীবনে আর কোনদিন দুই মোট একাত্ম হইতে দেখি নেই সব সময় করে সোবাহ সব সময় আর গুনগুন গুনগুন আবাস করে এক বুজুর্গ বলে দুনিয়িক কাম সারি কথা সারি সঙ্গে সঙ্গে সোবাহানো আল্লাহ আকবর লহামদুলিল্লাহ ইহা ইহ্লাহ আকবর ইটা পড়তেন मारा जाबर सुगंध बल्ला छा क्यों नहीं तुम्हें बड़ी छोट तुम्हें बड़ो छोट तुम बड़ी छोट আমার আলো পথ কাকে দেখান চলতে চান তাকেই তো আলো পথ দেখাবে বিল আল্লা জগতকে বিশ্বাস করতে হবে না দেখিয়া দ্বিতীয় গুণ হলো নামাজ কায়ের করতে হবে তৃতীয় গুণ হলো আমি আল্লাহ যা রিজিক দিছি এগুলো আমার পথে বলেন না খরচ করতে হবে আল্লাভ কি ইমান বলে আমরা কলমা তৈরি বিশ্বাস করলাম এর এর মাধ্যমে আমরা আমাদেরকে সমস্ত আজাব থেকে নিরাপদে রাখিলাম ইমানদার যখন কবরে যাবে কবরে বলবে কোনো চিন্তা নাই आनी हेबाज करवरे बल्बे एवं आपनार जो सत्तरी गजनारत्तरी गज प्रशस्त गलम जाते आपनार्ट ना তোমার ইমানের নের কারণে আমার জাহান্নার আগুন নিবিজা মতো তোমার সেরেসটা কি বলবে আপনি একটু বের হন আল্লাহ রাজি আপনিও রাজি রুকে বলবে আর বলবে দরজা খুলি দিবে দরজা খুলি দিবে আল্লাহ সম্মানার্থে এই রুটাকে রাখবে জিন কাজ পানির উপরে একটা জায়গা আছে তার নাম হলো জিন রু থেকে সুগন্ধ বাইরের